আসসালামুক রহমাত মহমদন রসুল দুরো কাছে বসে যে জখানে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় দর্শকবৃন্দ আমরা পুরানিকিমের শেষ সমূহ থেকে বুনিয়াদী কিছু শিক্ষা লাভের আশায় এগুলি অর্থ এবং তাফসির করছিলাম আজকে সে ধারাবাহিকতা আমরা সুরা আর দোহার অর্থ এবং তাফসির শিখব ইনশাআল্লাহ প্রথমেই আমরা সুরাটি জেলাবাদ করি আল্লাহ আল্লাহতলা বলছেন ওয়াদ দোহা ওয়ালি ইজা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيما فلا تقهر وأما السائل فلا تنهر হায় দিস আলহামদুলিল্লাহ আমরা সুরাটি চিলাবাদ করলাম সুরাটির কিছু কঠিন শব্দের অর্থ আমরা আলোচনা করব। প্রথম বলছেন ওয়া দোহা দোহা অর্থ হচ্ছে আলো বা কিরণ মূলত যেমন অশামশ্রী ও দোহাহা সূর্য এবং তার কিরণ কিন্তু দোহা বেলার পূর্বানের যে কিরণ সেটাকে দোহা বলা হয় এই জন্য আমরা দেখি যে চার্স্টের নাম আমরা বলি সলাত উদ্দোহা রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন সলাত উদ্দোহা সলাতুল্লাউবিন যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের সলাৎ হচ্ছে সলাত উদ্দোহা সলাৎ দোহা ফারা তিনি উৎসাহ দিয়েছেন রসল আসসালাম সহিয়া দিয়েছে সেটা প্রমাণিত হয়েছে তিনি পড়েছেন প্রমাণিত হয়েছে সুতরাং এই সলাত উদ্দোহা দোহা শব্দটি তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে যে তা হচ্ছে পূর্বান্নের সূর্য হেলে যাওয়ার আগে যেই পূর্ব দিকে থাকতে যে সময়টা তার হচ্ছে দোহা আল্লাহ তালা এর শপথ করেছেন ওয় দোহা ওয়াল্লাইলি ওয়দহা ওয়াল্লাজাসা তারপর রাতের শপথ করেছেন যখন সে অন্ধকার হয় দিনের ব্যাপারে অদ্দোহা আলো শপথ করেছেন যে এই সময়কার আলো মধ্য দিনের আলো বা প্রভাতের আলো যখন আলো বেশি স্বচ্ছতা থাকে উদ্ভাসিত থাকে তখন তখনকার আলো শপথ করেছে তারপর ওয়াল্লাজাসযা আর রাতের শপথ যখন সেটা অন্ধকার নিঝুম হয়ে আসে ওয়াল্লাইল ইজাসাজা মা ওয়দ্রা আঁকা মা অর্থ না ওয়দ্রাহা ছেড়ে দেয়া আর অর্থ আছে বিদায় করা ও মা কালা তিনি ঘৃণা করেন না মা রব্বু আপনার প্রভু আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি এবং ঘৃণাও করেন না মা কালা অাকুকালা আখরতু খাই রু কে ফতার দা আর অবশ্যই অচিরেই আপনাকে আল্লাহ দান করবেন ইয়ড়তি দান করবেন রব্বু আপনার রব ফতারদা এতে আপনি খুশি হয়ে যাবেন এমন দান করবেন তিনি আপনাকে কি তিনি পাননি তিনি আশ্রয় দিয়েছেন আপনাকে তিনি জ্ঞানহীন পাননিহাদা তারপর তিনি হেদায়ত দিয়েছেন তিনি দিন সম্পর্কে জ্ঞানহীন পাননি তারপর তিনি আপনাকে দিন দিয়েছেন হেদায়ত দিয়েছেন ওইদেক ফাহাদা ও ইদে কাহ ইলানা আপনাকে তিনি পেয়েছেন অভাবী ফা আগনা আপনাকে তিনি অমুখা করেছেন অমুখা করেছেন তিমা ফালাত বলছেন সুতরাং সুতরাং তুমি ইয়তিমকে ফালাতার ধমকি দিও না ধমকি দিও না প্রতাপ দেখিও না ইতিমের উপরে ও আম্মাল ফালাতার ও সলা ফালহার আর যে প্রার্থী আছে যে প্রশ্ন করে বা যে চায় তাকে তুমি ধমক দিও না ও আহ্ম ই তানহার ও আমি রব্বিকে ফাহাত দিস আর তোমার রবের নাম সেটা তুমি বলে বেড়াও এ হচ্ছে সূরাবাদ দোহার কেরাত পড়লাম আমরা এবং আমরা তার অর্থ শিখলাম এখন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব প্রথমেই আমরা জানি সুরা দোহা মক্কায় নাজিল হওয়া একটি সুরা মক্কায় নাজিল হওয়া সুরার মূল জিনিস হচ্ছে যে সেখানে আল্লাহ তালা রসোল্লাহ সাল্লাহ স্লামকে বিভিন্নভাবে সান্ত্বনা দেন এবং সেখানে তাহিদের আহ্বান থাকে সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখান রসল্লাহ আসলাম কী ঘটবে এমনকি সূত্র যেটা বলে থাকেন সে এই ঘটনাই ঘটেছে এখানে মক্কাতে এই ঘর স্কুলটি নাজিল হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কাজ করেছে বলা হয় তাকে বোখারি শরীফে আসে হাদিসটি সেটা হচ্ছে একবার ও স্লাহাল আসলাম দুই কি তিন দিন অসুস্থ থাকার কারণে তিনি সরাতের জন্য বের হননি আর বের না হওয়ার কারণে এক মহিলা এসে বলতে লাগলো যে আমার মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে ত্যাগ করে চলে গেছে না রাজবিল্লাহ তার অর্থাৎ তারা মনে করত তাতে বিশ্বাস করত না যে জিব্রিল এসে তাকে তার কাছে ওয়ে নিয়ে আসে তারা মনে করত যে হয়তো তার কাছে কোনো শয়তান আসে এইজন্য তাকে কিছু বলে যায় এই সে কাজ করতেছে তারা এই যে মনে করতো এই সেই মহিলা তার ধারণা অবশ্য বলল যে তোমার সয়তান তোমাকে ত্যাগ করে চলে গেছে সে কয়দিন ধরে আসছে না কারণ নতুন কোনো তথ্য শোনার জন্য তারা উদ্গ্রীপ থাকতো তারাও জানতে যেহেতু কী নাজিল হয়েছে এখন কি নাজিল হলো তখন কি নাজিল তারাও শুনতে চাইতো যদিও তারা ইমান আনত না কিন্তু তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যেত যে মহম্মদ্লাহ সাল্লাম উপরে কী নাজিল হলো সে আবার নতুন মোহাম্মদ উপর কী নাজিল সে নতুন কী নিয়ে আসছে জানার জন্য তাদের এটা একটা আগ্রহ থাকতো যখন তারা দেখলো যে দুই তিন দিন ধরে সল্লাহল্লাহ আসলাম মসজিদে যাচ্ছেন না অর্থাৎ মক্কাতে যাচ্ছেন না তখন সে দেখলো যে দুই তিন ধরে মসজিদে যাচ্ছেন না তখন তাদের মধ্যে ভাবান্তর হল একজনে সে বলেই যে তোমার সয়ত তোমাকে ত্যাগ করে চলে গেছে না এরপরে অন্য যে কয়েকদিন সল্লাহামের কাছে ওহি আসেনি কোনো কারণে ফাতরাতি মেন ওড়ি অহি দেরি হলো কোনো কারণে সোল্লা সাল্লাহ এই এই অবস্থার জন্য তিনি চাচ্ছেন যে ওহি আসুক ওহি আসে তার মনটা প্রফুল্ল থাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় তিনি অপেক্ষা করছিলেন এমন সময় কিছু কাফের করাইস তারা এসে বললো দেখি তোমার অহিয়াশা বন্ধ হয়ে গেছে তোমাকে তোমারভাবে ঘৃণা করতে আরম্ভ করেছে এই কথা বললো একথা বলার ফলে তালা এই সুরেন হাজির করলেন প্রথমে বললেন ওদহা ওল্লাইলিজা সাজা মা ওদা আকার কালা যে শপথ করে বলছেন আল্লাহ তালা তিনি করেছেন যে এই দোহা দোহার তো আমরা বলি ওদহা ওল্লাই লিজা সাজা অন্ধকার যখন নিঝুম হয়ে আসে সেটারও শপথ করে বলছেন মা ওদা আকার কালা তোমার রব তোমাকে কখনো মা অদ্দায় করে দেননি ওদ্রা আমরা বলি ওদ্রা ফুলান ফুলেন অমুখকে বিদায় করে দেয়া অর্থাৎ আল্লাহ তালা কখনো আপনাকে বিদায় করে দেননি ওমা কালা আপনাকে ঘৃণাও করেন না বরং ওদ্রা আরেক অর্থ হচ্ছে পরিত্যাগ করা ওদ্রা সায়ান তো পরিত্যাগ করাই অর্থ আছে আল্লাহ তালা কখনো তার নবীকে পরিত্যাগ করেননি এবং ঘৃণাও করেন না বরং তিনি বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন তার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা তার নবীকে এজন্য তাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ কিতাব নাজির করেছেন তার কাছে কোরআনে করিম আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি সেটা নির্ভর করবে আমরা কতটুকু রসুলকে ভালোবেসেছি এই জন্য আমাদেরকে সেটা একটা প্রমাণ দিতে হবে আল্লাহ তালা তার রসুলকে ভালোবাসেন সেই আমরাও রসুলকে ভালোবাসতে হবে রসুল আল্লাহ তালা কখনও তার নবীকে পরিত্যাগ করে যাননি পরিত্যাগ করতে পারেন না সেটা আল্লাহ তালা তার নবী হিসেবে তাকে পাঠানোর মধ্যে প্রমাণিত হচ্ছে যে তিনি রসুলকে ভালোবাসেন সুতরাং কাফেদের এ কথা সত্য নয় যে আল্লাহ তালা তার নবীকে ভালোবাসেন না বা তার নবীকে ছেড়ে গেছেন এটা সত্য নয় সেটা আল্লাহ তালা এখানে ঘোষণা করেছেন মা ওদা আকা রব্বু কালা এর ফলে আল্লাহ তালা অবশ্যই আখেরাত আপনার জন্য উত্তম আগেরটার আগের এবং আখেরাত দুটা কি জিনিস আখেরাত হচ্ছে এখানে দুই অর্থ হইতে পারে একটা হচ্ছে যে আখেরাত বা যে জান্নাত বা যে আখেরাতের ওই বড় জিন্দিগি যে জিন্দগির কোনো শেষ নেই যে জীবনের কোনো শেষ নেই সে জীবন অবশ্যই উত্তম মিনাল উলা দুনিয়ার জীবনের চেয়ে এবং এটা বিশুদ্ধ কথা যে দুনিয়ার জীবনের চেয়ে আখেতের জীবন উত্তম দুনিয়ার জীবনের হাদিসে আসাদ স্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে দুনিয়ার জীবনে যদি আল্লাহর কাছে জানা বাউদা মাসির ফরের মতো মূল্য থাকতো তাহলে কাফেরকে তিনি এক ফোঁটা পানীয় খাওয়াতেন না মূল্য নাই বলেই আল্লাহ তালা কাফেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন সুতরাং দুনিয়ার জীবনের চেয়ে আখেতের জীবন নিঃসন্দেহে অনেক অনেক বেশি মূল্যবান অনেক বেশি উত্তম যেটাই আল্লাহ তাদের বলতে ওয়ালাল্লাখরাতু খায়ের উল্লা কা আপনার জন্য উত্তম কারণ সেদিন আপনি অনেক কিছুর অধিকারী হবেন আপনি সাফারাত রোজমার অধিকারী হবেন ওয়াল আল্লাহ আখরাতু খের মিনাল উলা দুনিয়া জীবনে হয়তো আপনার কিছু অনেক কিছু অপ্রাপ্তি আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু এখনো পাননি কিন্তু আখরাতে আপনি অবশ্যই উত্তম অনেক কিছু পাবেন এটি একটি অর্থ আরেকটি অর্থ হচ্ছে যে উলা বর্তমান সময়ের আপনার যে অবস্থা আছে তার পরবর্তী সময়টা আপনার জন্য আরও উত্তম আরও বেশি ভালো হবে এটা সত্য জেরসল্লাসালাম এই আয়াত যখন নাজিল হচ্ছিলো তখন মক্কায় আর মক্কায় তার জন্য এ সময়টুকু ছিল চ্যালেঞ্জের সময় সমস্ত কাফেরা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলো তাই কষ্ট দিচ্ছিলো ইমানদারদের কষ্ট দিচ্ছিলো এ সময়টুকু একটি কঠিন প্রতিকূল সময় তিনি ব্যয় করছিলেন কিন্তু তার বিপরীতে পরবর্তী সময় যখন চলে আসলো মদিনার জিন্দি তার জন্য একটু সুন্দর জিন্দগি ছিল সেটা খুব ভালো জিন্দগি ছিল তার মধ্যে তখন ছিল ভয়ের জিন্দগি মদিনা ছিল আম নিরাপত্তার জিন্দগি শুধু নিরাপত্তা নয় তিনি মক্কা জয় করলেন মক্কা জয় করে তিনি কাফেরদের সেই জায়গায় আবার তাঁর দখল তাঁর করায়ত্ত করলেন সমস্ত মানুষ তার কথা শুনল ইমান আনলো আবার সব কিছু তাঁর হয়ে গেল। এটাই প্রমাণ করে বলাল আখরতুল খয়রুল্লাহ কামিনার উলা যে অবশ্যই আপনার পরবর্তী অবস্থার এখনকার অবস্থা হচ্ছে ভালো হবে পর হচ্ছে যে মদিনা থেকে শুরু করে জান্নাত বা আখরাত পর্যন্ত সবটাই রসল্লা সঙ্গে ভালো এমনকি এখনও পরবর্তীতে শুধু রসুল রসুল অনুসারীদের জন্য সেটা ভালো হয়েছিলো যে ঝারাই রসুল্লাহ সতীকে অনুসরণ করেছিল সাহবা ক্রাম রাহ আলিম আজমাইন এমনকি খোলাফের রাসদিন তাদের অবস্থানও সবচেয়ে ভালো হয়েছিল তাদের সময় সারাদুনিয়ার অর্ধ পৃথিবী পর্যন্ত তারা চলে গিয়েছিল তাদের ইমানে দাওয়াত নিয়ে এবং মানুষ সেটা ইমান গ্রহণ করেছিল এবং সেটা তাদের জন্য অত্যন্ত লাভজনক হয়েছিল এই জন্য কারণ ওয়ালাল আয়েরুল্লাহ কামিয়াল উলা তারপর আল্লাহ তায় বলছেন আর ও চিরেই আল্লাহ আপনাকে দান করবেন এমন কিছু যা আপনি সন্তুষ্ট হবেন সেটা কোন জিনিস আল্লাহ তালা সন্ দান করবেন সবচেয়ে বড় যে জিনিসটা ইয়াকব তুবুল আউ্ আল আলা যে জিনিস দেখে আগের এবং পরের লোকদের ইচ্ছা হবে সেই জিনিসটা হচ্ছে মাকা ও মাহমুদ মাকা ও মাহমুদ এসব অর্থাৎ প্রশংসিত স্থান আল্লাহ তালা তাকে দান করবেন যে স্থানটি শুধু একজনেরই হবে রসল্লাহসাল্লাম বলেছেন সেই স্থানটি হবে যেখানে সফায়তুল ওজমার অধিকারী হবে মোহাম্মদ রসোলা সাল্লাইসালাম সে স্থানটি আদিসে এই কথা বলা হয়েছে যে সফাতুল রজমা হচ্ছে যে এক সবচেয়ে মাকা ও মাহমুদের জন্য দোয়া করতে বলা হয়েছে আদিসে এবং বলেছে যে ব্যক্তি আমার জন্য আজানের পরে দোয়া করবে এবং বলবে আল্লা মব্বাহিদাম সালাতি মাহমুদিল্লা ও বারাস মকা মাহমুদ আনিল্লা লাজি এই দোয়া করবে তার জন্য আল্লাহ রসুলের সুপারিশ জায়াজ হয়ে যাবে এটা এই জন্য যে তার জন্য মাকায় মাহমুদের দোয়া আমাদের করতে হবে মাকা মাহমুদের মাকা মাহমুদটা হচ্ছে সর্বোচ্চ প্রশংসিত স্থান যেটা তিনি সন্তুষ্টি লাভ করবেন এবং অন্যেরাও যেটা ইচ্ছা করতে থাকবে সমান দর্শকবৃন্দ কথায় কথা আমাদের একটি বিরতির সময় চলে এসেছে আমরা ইনশাআলা বাকি আলোচনা সমাপ্ত করব ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি ওবরাকাত্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের সুরা তোহার তাফসিরে সম্মানিত দর্শকবৃন্দ আমরা বলেছিলাম যে আল্লাহ তাল্লা বলেছেন যে মা ও দ্বারা কা রব্বুকা মা কালা আল্লাহ তালা তার নবীকে কখনও ছেড়ে যাননি এবং কখনও তাকে হীণও করেন না বরং আল্লাহ তালা তার নবীকে ভালোবাসেন তার ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ দি অাহিন তাকুম ও তা কালুব কাফিসি যে আল্লাহ তালা তাকে লক্ষ্য রাখেন সব সময় যখন যখন সে দাঁড়ায় নামাজে দাঁড়ায় এবং সেজা তাদের কারীদের সাথে যখন তিনি সেজা করেন সেটা আল্লাহ তালা খেয়াল করেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তার নবীকে ভালো করেই দেখেন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন যে ফাইন কেবে আর্উনি আপনি আমাদের চোখের সামনে লালিত ফালিত হচ্ছেন তো এই যে আল্লাহ তালা তার নবীকে ভালোবাসেন সেটাই প্রমাণ যে তার কোনো কিছু আল্লাহ তালা ভালোবাসার বাইরে নয়সুল্লাহ আসলাম চেষ্টা করেছেন সবসময় আল্লাহ তালা সন্তোষ হইতে আল্লাহ তালা তাকে সেই সন্তোষের উপরে আল্লাহ তালা যেটাতে সন্তোষটি সেটাতে আল্লাহ তালা সেটার উপরে তার নবীকে পরিচালিত করেন এটাই তার ভালোবাসার প্রমাণ যে কাউকে যদি ভালোবাসেন আল্লাহ তালা তাকে তার সন্তোষের উপরে পরিচালিত করেন সেটা আমরা হাদিসের মধ্যে বিভিন্নভাবে দেখতে পাই কারণ বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা কখনও তাঁর নবীকে ছেড়ে যাননি তার নবীকে ছেড়ে যাননি ওলা আখরাত ও খেলা কামিনুল উল্লা শুধু ছেড়ে যাওয়া নয় বরং তার জন্য নবীর জন্য তিনি বলছেন যে আখেরাত হবে উলা প্রথমের চেয়ে পরবর্তী এখনকার সময়তে পরবর্তী সময়টুকু অবশ্যই অবশ্যই অবশ্যই উত্তম হবে সেটা যে আখরাত ধরা হয় আখরাত নিঃসন্দেহে উত্তম যেটা আমরা আগে বলেছি যে একটি লাঠি স্থান আখেরাতে জান্নাতের সেটা দুনিয়া এবং তার মধ্যে যা আস থেকে উত্তম সুতরাং সেটার তুলনায় এটা কিছুই নয় এই জন্য রসল্লা সাল্লাইসাল্লাম যে দুনিয়া যখন তাকে খুইয়ে রাবাই নেই নেই দুনিয়া এবং আখরাত মধ্যে তাকে এখতিয়ার দেওয়া হলো তখন তিনি আখেরাত গ্রহণ করেছেন হাদিসে আসে রসোল্লা সাল্লাহ আসলাম একদিন বললেন যে একদিন বান্দাকে আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতের মধ্যে অপশান দিয়েছে কোনটা গ্রহণ করবে রসুল্লা এরফুল বললেন যে সেই বান্দা গ্রহণ করেছে আখেরাতকে আবকরাদ কেদে দিলেন তিনি বুঝলেন যে এখানে বান্দা বলতে রসোল্লা সাল্লাহ আসলামকে বোঝানো হয়েছে তো এখানে যে জিনিসটা আমরা শিখতে হবে সেটা হচ্ছে আখেরাত তার জন্য উত্তম এই তিনি আখেরাতটা সবচেয়ে বেশি নিজের গ্রহণ করে নিয়েছেন তার জন্য ওলাাল আখরাতু খাহ কামিনুল উলা আল্লাহর বলছেন ওলা সৌফীকে ও চিরে আল্লাহ তালা আপনাকে এমনভাবে দান করবেন যে আপনি সন্তুষ্ট হবেন আপনার সন্তুষ্ট হবেন এমন পর্যায়ে দান করবেন সেটা তিনি অনেকভাবে দান করেছেন দুনিয়াতে তিনি আল্লাহ রসুলের সন্তুষ্টি নেওয়া পর্যন্ত চোখ শীতল নেওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিয়ে যাননি তিনি দেখে গেছেন আবকার ইমামতি করেছেন তো ঘর থেকে তাকিয়েছিলেন তারপর তার চোখ শীতল হয়েছে যে আমার উন্মতির মধ্যে এমন কেউ দাঁড়িয়েছে যে আমার ইসলামকে দিনকে প্রসার প্রসার প্রচার করবে সেটা দেখে তিনি তার অন্তর শান্ত হয়েছে এবং সারা দুনিয়াতে তার দিন পরবর্তীতে প্রসার লাভ করেছে এটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে বিরাট সন্তুষ্টি যে তা আল্লাহ তাল পক্ষ থেকে তার নবীর জন্য বিরাট সন্তুষ্টি যাতে তিনি সন্তুষ্ট লাভ করেছেন এমন এমন কিছু তিনি তাকে দিয়েছেন এর মধ্যে ওলা সৌফিকা রব্বুকে হতারতা তারপর আল্লাহ তালা বলছেন আলম ইয়জিদ কাইয়ি ইমানফা আওয়া আলম ইয়জিদ কাইয়া ইমানফা যে আমি কি আপনাকে ইতিম পাইনি অতঃর আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি হ্যাঁ নিঃসন্দেহে এইভাবে যখন যেখানে আলাম দিয়ে বলা হয় তাকরির আরবিতে বলা হয় তাকরির ইস্তেফাম তাকরিরই অর্থাৎ অবশ্যই পেয়েছেন এটা অর্থ অবশ্যই আল্লাহ তালা ইতিম পেয়েছেন মাহমুদ রসোলা সাল্লাহ আসলামকে কারণ সোল্লা সাল্লা আসলাম দুনিয়াতে আসার আগেই তার পিতা মারা যান আর দুনিয়াতে আসার ছয় মাস পরে মতান্তরে আরও পরে যে তার মা মারা যায় এরপরে এই সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দেন সেই ব্যবস্থাপনা ছিল প্রথমে তিনি আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত হন তারপর তিনি লালিত পালিত হন আবুতালেবের কাছে আল্লাহতালা বলেছেন আলম মিজিদকে ইতিম এনফা আতিম ছিলেন রসোল্লা আল্লাহ তাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন সারা মক্কার মানুষ আবু তালেবের কাছে চাইলেও তিনি তখনও তাকে দেননি শেষ পর্যন্ত আবু তালেব তাকে আকলে রেখেছেন তাকে আক্রমণ করতে চাইলো আক্রমণ করতে দেননি অর্থাৎ আশ্রয় দিয়েছেন আল্লাহ তালা তাকে সুন্দর একটি আশ্রয়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন আলাম ইয়েজিৎকা ইয়াতি আজিৎকা দ আল্লাফা হেদা আর তিনি তাকে পেয়েছেন জ্ঞানহীন তাকে জ্ঞান দিয়েছেন হেদায়াত দিয়েছেন আল্লাহ রসুল্লাহ আল আসলাম জ্ঞান ছিল না দিন সম্পর্কে তার ধারণা ছিল না এটা আল্লাহ তালা অন্য আয়ত্ত বলেছেন তিনি বলেছেন যে তোমার মা কুন্তত্তাদ্রী মাল কিতাব বলাল ইমান আপনার জানা ছিল না কিতাব কী জিনিস ইমান কী জিনিস সেটা জানা ছিল না আল্লাহতাল তিনি আপনাকে সেটা জানিয়েছেন সেটা আপনাকে শিখিয়েছেন যে দিন কী জিনিস ইমান কী জিনিস সেটা শিখিয়েছেন যদি আমরা সুল্লা সাল্লা সাল্লাম তিনি জানতেন না দিন এবং ইমান কী জিনিস আল্লাহ তালা তাকে সেটা শিখিয়েছেন অন্যায়তা আল্লাহ বলেছেন যে ওমা কুন্তা তা খুত্তবিয়া মিনিকি ইজাল্লাহ তাবুল মুফতুলন আপনি নিজে হাতে কিছু লিখতেও জানতেন না যে সন্দেহকারে সন্দেহ করবে যে আপনি লিখে নিয়ে আসছেন এবং সেটা পড়ছেন আপনার এটা একটা মর্যাদা হিসাবে দেখা দিয়েছে নবীল উম্মি আপনি একজন উম্মি নাবি হয়ে আপনি এত কিছু বলছেন কী করে এটা প্রমাণ করে যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটা একটি মর্যাদা সাথে সাথে এটা নবীর জন্য একটি ইমতেনান আল্লাহর পক্ষ থেকে আপনি জানতেন না আল্লাহ তালা আপনাকে জানিয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা বলেছেন ওজাকল ফাহদা অর্থাৎ আপনি আয়েলেম থেকে দূরে ছিলেন আল্লাহ আপনাকে আয়েলেম দিয়েছেন ওয়া আদ আল্লন ও ইদেকা আলান আগনা আপনাকে তিনি কফর্দক্ষিণ পেয়েছেন অর্থাৎ আপনার পয়সা ছিল না আপনার কাছে কোনো বড় অর্থ সম্পদ ছিল না আগনা আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছেন আপনাকে অমুখাপেক্ষি করে দিয়েছেন কিভাবে আল্লাহর রসুল সাল আলিয়া ইসলাম ছোটো কাল থেকেই কোনো পয়সার পরে ছিলেন না কিন্তু আল্লাহ তালা তাকে দিয়ে ব্যবসা করিয়েছেন খাদি জারাদিয়া লানহাট ব্যবসা তিনি করেছেন আবার আমরা পরবর্তী দিক দেখি যখন এই ইসলামের প্রাথমিক যুগের আলোচনা সেটা পরবর্তী দেখতে পাই যে আল্লাহ তালা তার রসুলকে অনেক ধ্বনি করে দিয়েছেন যে দুনিয়ার কোনো কিছু তার পাওয়ার মাঝে কোনো বাধা সাধ্য না কিন্তু রসুলাম নিজে সেটা নিতে না নিজে ইচ্ছা করে সেটা নিতেন না কিন্তু তার পক্ষতে এটা কোনো পাওয়ার যেন আগ্রহ থাকতো না সেটা এমন আমরা সেই প্রমাণ পাই এক সাহাবি বলতেছেন যে আমরা আমি একদিন দেখতে পেলাম রসোল্লাহ সাল্লাহ আসলামের যে ঘু শুয়ে আছেন রসুল তার গায়ে যে বিছনায় তিনি শুয়েছেন সেটা ছিল রসির লাগানো বিছনা সেই রসির লাগানো বিছানা তার গায়ে দাগ পড়ে গেছে আমি বললাম ইয়া রসুলাল্লাহ আপনি এই অবস্থায় আসেন আমরা আপনি যদি ধোঁয়া করতেন আপনাকে আল্লাহ তাল্লাহ আরও ভালো অবস্থান রাখত রসোল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে আমি তো এরকম যেন একজন মানুষ কোনো মুসাফির যেন কোনো গাছের নিচে অবস্থান করেছে তারপর আবার এই গাছ চেয়ে চলে গেছে দুনিয়াটা এরকম আমার জন্য সুতরাং সেই হিসাবে বুঝতে বলতে পারে রসল্লাহ আসলামকে আল্লাহ তালা অনেক কিছু দান করেছেন অনেক কিছু দান করেছেন কিন্তু রসোল্লাহ সাল্লাহ আসালাম অনেক কিছুই অমুখাভিক্ষিতা অবলম্বন করে সেগুলিতে তিনি নেননি যে সেগুলিকে গ্রহণ করেননি তার উন্মতকে তিনি ধনী করে দিয়েছেন তার উন্ম্মতের কঠিন অবস্থা থেকে তারা অনেক ভালো অবস্থানে চলে গেছে আল্লাহ তালা এটাই বলেছেন ওয়াবান তারপর আল্লাহ তালা বলছেন খার যেহেতু আল্লাহ তালা আপনার উপর এতগুলি নায়ামত দিয়েছেন আপনার উচিত হবে সে নায়ামতের জন্য কাজ করা সেটা কি সে নামতের পক্ষ আমল ইয়েতিম আ ফালাত খার ইয়েতিমকে কঠিনভাবে কথা বলবেন না ধমক আপনি প্রতাপ দেখাবেন না ইতিমের উপরে ইতিমের উপরে আপনি যেরকম এতিম ছিলেন এরকম এতিমের কথা চিন্তা করুন তাদের উপরে আপনার যেন রহমতের হাত বিস্তৃত হয় সেটা আপনি দেখবেন কিন্তু এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে আমরা যেন কখনো ইতিমের উপরে ক্ষত না হই কঠিন কোনো কাজ না করি তাদেরকে ধমক না দিই তাদের কষ্ট না দেয় এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে ও আম্মতিম ফলাতহার আর সাইল যে কেউ চাইতে আসে তাকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেবেন আর তাকে দান করবেন রসুল্লাহলাম কখনও ধমক দিয়ে কাউকে তাড়িয়ে দেন নাই কখনো না বলতেন না যত মানুষ তার কাছে আসতো সবাইকে তিনি দান করতেন এখানে সায়লের আরেকটি অর্থ হচ্ছে যে প্রশ্ন করে জানতে চায় যে জানতে চায় এমন লোক জানতে চায় এমন লোক যখনই আপনার কাছে আসবে তখন আপনি তাকে ধমক দিবেন না তাকে আপনার প্রশ্নগুলি শুনুন অনেক দিন শিখার জন্য আসছে তাকে আপনি কিভাবে ধমক দিতে পারেন তাকে দিন শিখাবেন কারণ আপনার দায়িত্বই হচ্ছে দিন শিখানো আপনার ওপর পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা আপনি পালন করছেন সুতরাং তারা ভুল করতে পারে অন্যায় করতে পারে বুঝে নাই হয়তো কথা বলতে সুন্দর পদ্ধতি অবলম্বন করেনি কিন্তু রসোল্লা সাল্লাইসালামকে ধমক দিয়ে তাদের কথা বলতে নিষেধ মানে ধমক দিয়ে দাঁড়িয়ে নিষেধ করা হয়েছে এবং তাদের জ্ঞান দিতে বলা হয়েছে যে আল্লাহ তালা যে জ্ঞান আপনাকে দিয়েছেন কোরআন দিয়েছেন আপনার কাছে হ্যাকমত দিয়েছেন সে কোরআন এবং হ্যাকমত দিয়ে অর্থাৎ কোরআন এবং সুন্নাকে মানুষের কাছে দিনকে প্রসার করার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন কোন মানুষ প্রার্থী যদি কোন দিন শিখতে চায় তাকে কখনও দিন থেকে বিমুখ করবেন না সেটাই হচ্ছে নিয়ম এই আমাদেরও শিখতে হবে আমাদের কাছে যখনই কেউ দিন শিখতে আসবে আমরা কখনো তাকে কঠোরভাবে কিছু বলবো না তাকে তার অবস্থার অনুসারে শেখার জন্য তাকে অবশ্যই আমরা তাকে উৎসাহ দিব এবং যতটুকু সে জানতে চায় তাকে ততটুকু জানাবো হ্যাঁ তবে কেউ যদি কোন জিন শিখার নাম করে মানুষ ইমান আলেমদের মধ্যে মতভেদ সৃষ্টি একজনকে জিজ্ঞাসা করে আবার কিছু কিছুক্ষণ একজনকে জিজ্ঞাসা করে সমস্যার তৈরির জন্য তখন তাকে ধমক দেওয়া অবশ্যই শরীয়তে বৈধ আছে কারণ সেটা সীমার বাইরের কাজ এতটুকু শরীয়ত অবশ্যই তাকে ধমক দিয়ে তার অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখা তারপর আল্লাহ তালা বলেছেন ও আম্মা বিনের মতে রব্বিকে হার দিস আর আপনার আপনার যে নেরামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেটা আপনি বলে বেড়ান কী নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে দিন দিয়েছেন শরীয়ত দিয়েছেন আল্লাহ তালা যা দিয়েছেন সেটা আপনি অবশ্যই বলবেন সাল্লাহ সাল্লাহ আসলামকে তার যেই সমস্ত ন্যায়ামত আল্লাহ তালা দিয়েছেন তার ন্যামতের কোনো শেষ নেই আল্লাহ তালা তাকে দিয়েছেন দিয়েছেন নব দিয়েছেন এবং তার দুনিয়া যে সমস্ত ন্যায়ামত দিয়েছে আল্লাহ পক্ষ থেকে দেয় এবং তার নিজের শরীরের মধ্যে ন্যামত সেগুলো যত নায়ামত আসে সেগুলি বলার জন্য আল্লাহ তালা এখানে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যত বেশি তাহাদিস করা যাবে আলোচনা করা যাবে তত বেশ সেটা বেশি গ্রহণযোগ্য হবে কিন্তু মনে রাখতে হবে অনেক সময় আমরা আল্লাহর ন্যায়ামতকে বর্ণনা করি অহংকারের ভাষায় এটা দিয়েছেন ওটা দিয়েছেন ওইটা দিয়েছেন আল্লাহ আমাকে এ দিয়েছেন সন্তান দিয়েছেন ছেড়ে দিয়েছেন বাড়ি দিয়েছেন আমরা এগুলি বলে থাকি আর বলি যে আল্লাহর নয়ামত প্রচার করছি আসলে অনেকে ম অন্তর থেকে দেখতে হবে আপনি সত্যি সত্যিই আল্লাহর ন্যায়ামতকে প্রসার করছেন নাকি আপনি আল্লাহ ন্যায়ামত নয় আপনি আসলে আল্লাহ তালা আপনাকে যা দিয়েছেন যদি অহংকার করছেন যদিও মুখ দিয়ে বলছেন যে আমি ন্যামতের কথাই বলে যাচ্ছি আসলে হয়তো আপনার দ্বারা অহংকার হয়ে যাচ্ছে তো আর মানুষ জানে না আপনি কোন উদ্দেশ্য বলছেন কিন্তু আল্লাহ তালা তো আপনার সেই উদ্দেশ্য জানে আমাদের উচিত আল্লাহ তালা কী কী ন্যামত আমাদের দিয়েছেন সেই ন্যামতগুলি সত্যিকার অর্থে আল্লাহ সুক্রিয় আদায় করা এবং মানুষের কাছে বলা মানুষজন সুক্রিয় আদায় করতে পারে কিন্তু কোনোভাবেই সেটাই জন্য অহংকার করা সেটা আমাদের জন্য জায়জ নেই আল্লাহ কোন সুবাহ আসাদুল্লা আল আস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত